বাংলার শ্রোতা বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম বাংলার মাটির স্বপ্নদ্রষ্টা তার চেতনার শিল্পী জাহুদ্দিন আল আজাদের দুঃসাহসী অভিযানের সাথে অ্যালবামের গানের কথা সুর ও গীত শিল্পী নিজে কণ্ঠ কণ্ঠসহযোগিতায় ছিলেন এইচ এম ফারুক আজাদ আমানুল্লাহ আনোয়ারি আব্দুল হান্নান জুলফিকার তাজুদ্দিন শিবলি ও জাবের আজিজ সঙ্গীত পরিচালনায় ও জোনাইদ প্রভাসী। আজ এ পর্যন্তই কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফিজ বাংলার মাটি সাধনায়